সম্মানিত শ্রোতা ও দর্শক বিন্দু শকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি অতঃপর শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ হাদিস আজকের এই ৩৬ তম হাদিস পাঠ করব এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা করতে চেষ্টা করব ইনশা আল্লাহ তহ হাদিসটি প্রখ্যাত সাহাবি আবু রাজিয়াল আনহু বর্ণা করেন তিনি নবী করিম সাল্লাহ আলিয়াস্লাম থেকে বর্ণনা করেন রসুল্লাহ আলী ওসাল্লাম এর শায়দ ফরমান যে ব্যক্তি কোনো মোমিন থেকে দুনিয়ার কোন কষ্ট দূরীভূত করল আল্লাহ রবাহ আলমিন ওই লুকটি থেকে কিয়ামতের দিন কষ্টদায়ক বস্তু দুরীভূত করে দেবেন আলা ম্যানিন يسر الله عليه في الدنيا والآخرة ومعصر با قيبات غلصة قطعن ترمد نيبوتيتو رينير دائمتانتو امان باكتيرو پور شهج کرلو يسر الله عليه في الدنيا والآخرة الله تعالو پور دنیا والآخرة تشهج کرده بنا والله في عون العبد ما كان العبد في عون أخيه اهر বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করবে ততক্ষণ আল্লাহরুল আলমিন ওই বান্দাকে সাহায্য করবেন উপায় অবলম্বন করল্লাহু আল্লাহ আল্লাহরুল আলামিন তার জন্য এর বিনিময়ে জন্নাতের পথ সহজ করে দেবেন আর আল্লাহর কোন ঘরে যদি মানুষের একত্রিত হয় এবং পরস্পরে আল্লাহর কিতাব পঠন পাঠন করে তাহলে তাদের উপরে শান্তি নাজিল হয় ও আশিয়া থুমুর রহমা এবং তাদেরকে রাহমত আবৃত করে ও হাফাত আর ফেরা তাদেরকে বেষ্টনী দিয়ে দেন আর যারা আল্লাহর কাছে রয়েছেন তাদের সামনে আল্লাহ রবুল আলমিন এখনও ব্যক্তিদের বিষয়ে আলোচনা করেন আর যার আমল কম হবে লুসুরে বিহি নাসাবু তখন তার মর্যাদাও ওই পর্যায়ে পৌঁছবে না মর্যাদার আসনে অভিষিত্ত হবে না এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস এ হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লিউসাল্লাম অত্র হাদিসের মধ্যে যাবতীয় কল্যাণ কিভাবে অর্জন করা যাবে সবটার সমাবেশ এর ভিতরে ঘটিয়ে দিয়েছেন এজন্য এই হাদিসটার গুরুত্ব সম্পর্কে স্বয়ং ইমাম নববি মুসলিম শরীফের স্বরাগ করতে গিয়ে বলেছেন ওহু ওহুসি এটি হচ্ছে একটি মহান হাদিস ও মিনাল আর সমন্বয় করেছে সকল প্রকার এলিম এবং নীতিমালা ও শিষ্টাচারিতা এই মৌলিক বিষয়গুলির সন্নিবেশন ঘটেছে অত্র অত্রহাদিসের মধ্যে কাজেই ইমাম নবি রাহিমহল্লাহ এর এই কথা দ্বারা আমাদের কাছে সহজেই প্রতীয়মান হল যে অত্র হাদিসটি কত গুরুত্বকানি তার সান অনেক বেশি এবং এর মধ্যে বিদ্যা ইসলামের নীতিমালা এবং শিষ্টাচারিতা কী হবে তার মূল্যীতি কি হবে সেগুলি অত্রহাদিসের মধ্যে সন্নিবেশিত হয়েছে সুতরাং হাদিসটি অতিব গুরুত্বপূর্ণ আসুন আমরা একে একে তার ব্যাখ্যায় অগ্রসর হই প্রথমত রসুল্লাহ সাল্লাম বলছেন কোনো মুমিন থেকে দূর করে দিবে মানে একজন মমিনের মধ্যে যে বিপদটা যে সমস্যাটা তাকে বেষ্টন করে আছে যে সমস্যাটা তার উপর পড়ে আছে ওই সমস্যা দূর করবার জন্য লাগব করার জন্য একজন মমিন যখন এগিয়ে যাবে এবং চেষ্টা করবে লাগব করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন এর বিনিময়ে ক্রিয়ামতের কঠিন দিনে যেদিন কেউ কারো কাজে আসবে না লা যেদিন এনা বেচা হবে না এবং কোনো দুস্তিও চলবে না খাতির করে দুস্তি করে সেখানে পার পেয়ে যাব এই চাপলুসি কিচ্ছুই চলবে না সেখানে ন্যায় ইনসাফ এর আলোকে মহান আল্লাহ রবুল আয়ালমিন বিচার করবেন সেই কঠিনতম দিনে আল্লা সুবহান এমন ব্যক্তি যে তার মমিন ভাইয়ের বিপদ দূর করেছে আল্লাহ রবুল্ আয়ালমিন কেয়ামতের দিনে অনুরূপভাবে ওই লুকের বিপদ মুক্ত করে দেবেন আল্লাহ আকবর আর হামুর রাহামিন কত করুণাময় কত কৃপা নিদান যে তিনি মানুষ মানুষের কল্যাণে একজন মুমিন মৌমিনের কল্যাণে যে সামান্যতম কাজ করবে এর বিনিময়ে আল্লাহ রবুল্লা আদমিন প্রিয়ামতের কঠিন বিপদের দিনে ওই লোকটির পথ সহজ করে দেবেন তার পক্ষ থেকে বিপদটা দূর করে দেবেন আচ্ছা বলুন তো এর চেয়ে বড়ো পাওয়া আর কি হতে পারে প্রিয়ামতের কঠিন দিনে যদি স্বয়ং আল্লাহ আপনার দুনিয়ার সামান্য একটি কাজের বিনিময়ে আপনার বিপদকে আল্লাহ দূর করে দেন কে আছে বিপদ দেবার কেউ দেবে কারো কোনো ক্ষমতা আছে কক্ষণ না আপনি নিষ্পাপ হয়ে যাবেন আপনি মুক্ত হয়ে যাবেন যদি আল্লাহ রব্বুরা আনবিন সেদিন আপনার প্রতি দয়া করেন কিন্তু উপায় কি উপায়টা হচ্ছে দুনিয়াতে মমিনের কল্যাণে আসতে হবে আপনার মমিন ভাইয়ের মঙ্গল আপনাকে চেষ্টা করতে হবে মমিন ভাইরা পরস্পরে তাদের সম্পর্ক যে কত গভীর আল্লা বলছেন ইনামালমুমিনা এ হোয়া মোমিনরা পরস্পরে ভাই ভাই এই ভাই ভাইয়ের যে ব্রাতৃত্বের বন্ধন সেটা অটুট রাখার জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে উৎসাহিত করছেন যে তোমরা যদি তোমাদের কোনো মোমিন ভাইয়ের বিপদ দূর করো বিপদের মুহূর্তে তার পাশে দাঁড়াও তার কাছে গিয়ে সাহায্যের হাত বাড়াও তাহলে আমি আল্লাহ ইয়ামতের দিনে তোমাদেরকে সাহায্য করব। তোমাদের বিপদ দূর করে দেব। এর মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন চাচ্ছেন মোমিনদের যে অটুট বন্ধন মোমিনদের যে প্রগাঢ় সম্পর্ক সেটা যেন আরো কঠিন হয় আরো মজবুত হয় মোমিনটা পরস্পরে একটি দেহের মত হাবি মুহাম্মদ বলেছেন একজন মমিন আরেক মমিনের সাথে তার যে প্রেম তার যে ভালোবাসা তার যে দয়া তার যে করুণা তার যে কোমলতা তার যে বিনয় নম্রতা তার যে সম্প্রীতি সেটার দৃষ্টান্ত আল্লাহ সব হ্যাঁ আলা তার হাবিবের মাধ্যমে বলে দিচ্ছেন সেটা হচ্ছে দেহের মতো একটা দেহ এমন এমনভাবে আল্লাহ রবুল্লা আলমিন ফিট করেছেন সেই দেহ একটা অঙ্গ আরেকটাকে বাদ দিয়ে চলতে পারে না ঠিক মমিনরা একজন আরেকজনকে বাদ দিয়ে চলতে পারবে না মমিনরা একজন ব্যথা পাইলে আরেকজন উল্লাসিত হবে তা হতে পারে না বরং সে ব্যথায় ব্যথা হবে সে কষ্টের মধ্যে ভাগী হবে অংশীদারিত্ব হবে এজন্য রসুল্লাহ যদি দেহের কোন একটি অংশে কষ্ট পায় উদাহরণস্বরূপ পায়ে যদি কাঠাবিদে তাহলে পুরা দেহেই জ্বর এসে যায় ব্যথা আসে দেহের প্রত্যেকটা অঙ্গ পরস্পরে সহুদর সন্তানের একজনের ব্যথায় আরেকজন ব্যতীত হয় হাতে ব্যথা লাগলে মাথায় ব্যথা ধরে মাথায় ব্যথা লাগলে সমস্ত শরীর ক্লান্ত হয়ে পড়ে পা অচল হয়ে গেল মানুষ ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছে পেটে গুলমাল হলো সব শেষ হয়ে গেছে তাহলে বুঝতে হবে ইয়ে আল্লাহ রব আলমীর মহান কুদরত অনুযায়ী মানুষকে সৃষ্টি করেছেন এবং তোমরা যদি দিনের ব্যাপারে এক মুসলিম আরেক মুসলিমের সাহায্য কামনা করো তাহলে ফায় আলাই খুব নসর তোমাদের জন্যই বিজয় তোমাদের জন্য সাহায্য তোমরা যদি একে অন্যের কল্যাণের জন্য আসো তাহলে তোমাদের বিজয়ী সুনিশ্চিত আর এজন্যই রসুল সাল্লাম বলেছেন তোমার ভাই ভাইম হলেও তাকে সাহায্য করো মজলুম হলেও সাহায্য করো যে মজলুম নিপীড়িত তাকে তো সাহায্য করব তার পাশে দাঁড়াবো কিন্তু যে জালেম অত্যাচারী তাকে অত্যাচার থেকে রুখে দেওয়া এটি হচ্ছে তার সাহায্য এই অত্যাচারের কারণে সে যেরকম ধ্বংসের দিকে যাচ্ছিল তাকে আপনি রুখে দিলেন তার হাত ঠেকিয়ে দেওয়ার কারণে সমাজ বিপদমুক্ত হয়ে গেল এই জন্য রসুলসল্লা আলিউসাল্লাম বলেছেন তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমাকে সাহায্য করতে হবে শুধুও দর্শকবৃন্দ সময়ের একটু বিরতির ফিরে আসবো আবার আপনাদের সাথে বাকি আলোচনায় ইনশা আল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ मर मुज डॉक्टर हाफिज एम बिन, एबी बिन दिल, पर जहांगीर आलम इच्छा के मान दिए चलें संसर्गे कल रे न सब जरूरी कथा पूर्वे विद्दे अजान की तात्पर्य जीवन सफलता कीज कर खुशी हन मेस मुखर पवित्रत मल्लामो फजिलतार देखा কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলায়। বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি একজন মুসলিম যখন আরেক মুসলিমকে তার দেহের মতো মনে করে নেবে তাহলে তার নিজের জন্য যে করলাম পছন্দ করবে অপর মুসলিম ভাইয়ের জন্য তা পছন্দ করতে হবে নিজের কোন ক্ষতি সে চাইবে না অনুরূপ আরেক মুসলিম ভাই ক্ষতিতে পড়ে যাক সেটাও সে চাইতে পারবে না বলেছেন নসর। তোমরা যদি দিনের ব্যাপারে এক মুসলিম আরেক মুসলিমের সাহায্য কামনা করো তাহলে ফায়লাই খুব নসর তোমাদের জন্যই বিজয় তোমাদের জন্য সাহায্য তোমরা যদি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 তাকে আপনি রুখে দিলেন তার হাত থেকেিয়ে দেওয়ার কারণে সমাজ বিপদমুক্ত হয়ে গেল এই জন্য রসুলসল্লাহ আরিউসাল্লাম বলেছেন তোমার ভাই যদি জালেমো হয় তাকে তোমাকে সাহায্য করতে হবে এবং রসুলসল্লাহআসাল্লাম এটাও বলেছেন যে আপনি দুনিয়াতে একজন মৌমিন তার মুমিন ভাইয়ের দরদে দরদি হবে না ব্যথায় ব্যথিত হবে না কষ্টে কষ্ট পাবে না বরং উল্লাস করবে এটা হতে পারে না যে সমস্ত কারণে একজন মানুষের ইমান চলে যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ আছে সেটা হলো কোন মুসলিম জনপদ যদি ভুলুণ্টিত হয় পরাজিত হয় আর অন্য মুসলমানেরা যখন উল্লাস করে তখনই বুঝতে হবে যে এই মুসলিমদের ভিতরে ইমান নাই ইসলাম নাই সে কারণে মুসলিমদের পরাজয়ে সে উল্লাসিত হচ্ছে কাফিররা কোথাও পরাজিত হলে সে ভূখঞ্চিত করে ফেলছে মন ভারী করে ফেলতেছে এটা হচ্ছে ইসলাম না থাকার একটি আলামত অতএবই স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসলামের প্রাতৃত্বের গুরুত্ব কতখানি অতএব রসুল সাল্লাহ আনীসাল্লাম বলছেন ম্যানিনোর আপনি দুনিয়াতে একজন মোমিনের একটা বিপদ দূর করতে পারেন যেমন কোনো মুসলিম ভাই বন্দী হয়ে আছে এই বন্দি থেকে মুক্তি করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি অর্থ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার শ্রম দিয়ে সময় দিয়ে আপনার মুসলিম ভাইকে বিপদমুক্ত করুন এটা ইমানের দাবি এই জন্য রসুল্লাহ আনী আসসাল্লাম বলছেন তোমরা ক্ষুধার্তকে খাবার দাও যারা ক্ষুধার্ত তাদের খাবার দাও এবং মারিজ তুমি তার পাশে গিয়ে তার সেবা শুশ্রূষা করো আর ও আনি একজন বন্দী তাকে তুমি মুক্ত করে এনো এই দাসমুক্তি বর্তমানে দাসপতা কোথাও যদি থাকে সেটা মুক্ত করার জন্য আপনি জাকাতের অর্থ ব্যয় করতে পারেন যেহেতু ইসলাম দাসপতাকে নিরুৎসাহিত করেছে এবং প্রত্যেক মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতি আহ্বান জানিয়েছে কিন্তু কোথাও যদি দেখা যায় যে কোনো মুসলিম কোথাও বন্দী হয়ে আছেন তাহলে ওই বন্দি মুসলিমকে মুক্ত করার জন্য জাকাতের হাত থেকে অর্থ ব্যয় করার কথা মহাকাগন বলেছেন এটা স্পষ্ট বোঝা যায় বন্দি মুক্ত করা কত বড় নেকির কাজ আপনি স্বাধীনতা বুক করবেন আর আপনার মুসলিম ভাই বন্দি দোষায় কষ্ট পাবে এটা ইসলাম সমর্থন করে না অনুরূপাবে দেখতে পাচ্ছি কোনো মুসলিম তার বেটের জন্য তার সমস্যার জন্য ঋণ চাচ্ছে এই ক্ষেত্রে বিপদমুক্ত করার জন্য আপনার সামর্থ্য আছে শক্তি আছে অর্থ দিয়েছে আল্লাহ তাই আপনি ওখান থেকে আপনার মুসলিম ভাইকে সাহায্য করুন এজন্য রসুলসল্লা আলি ওসাল্লাম উৎসাহিত করেছেন এবং আল্লাহ বলেছেন আল্লাহর মোহাব্বত ছাড়া আর কিছু কামনা করা হবে না যার বিনিময়ে পার্থিব্য কোন স্বার্থ থাকবে না যার বিনিময়ে কোন প্রকার লাভ এর আশা থাকবে না বরং লীলা আল্লা সুহানহতালাকে সন্তুষ্ট করার জন্য একজন বিপদগ্রস্ত মুসলিমের পাশে দাঁড়াবার নিমিত্তে আপনি পারলে দান করুন দান যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি ঋণ দিন তাকে আল্লাহ রবাহ অন্যত্র বলেছেন কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দেবে আল্লাহ কি কারোর মুখাপেক্ষী কখনো না দিতে হবে কাকে আপনার মুসলিম ভাইকে কোনো মুসলিম ভাই সমস্যায় পড়ে গেছেন ওই সময়ে আপনার ইমানের দাবি তার সাহায্যে আপনি এগিয়ে আসা দ্রুত এগিয়ে আসা যদি দেয় তাহলে তার পরিণাম কি হবে সে কি পাবে এর বিনিময়ে আল্লাহর এর বিনিময়ে তাকে অনেক অনেক অনেক গুণ মাল বাড়িয়ে দেবেন আল্লাহ রব্বুল্লাহমিন তার মালে মুজাআফা করতে পারেন মাল বাড়িয়ে দিতে পারেন বরকত দিতে পারেন তার নেকি অনেক গুণ বাড়িয়ে দিতে পারেন তার মর্যাদা অনেক উঁচু করে দিতে পারেন আল্লাহ রবন বলছেন একজন মুসলিম মুসলিমের কল্যানে আসবে মৌমিন মমিনের কল্যানে আসবে এবং বিপদমুক্ত করবে আজকের জগতে আমরা কিন্তু তার উল্টা চলেছি যে মুসলিমরা পরস্পরের প্রতি মহাব্বত ভালোবাসা অসম্প্রীতি দয়া সবই কমে গেছে স্বার্থপর হয়ে পড়েছি আমরা এবং এতই নিষ্ঠুর হয়েছি যে পার্থিপ স্বার্থের জন্য একজন আরেকজনকে খুন করছি প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি আর পাশক্ত নামাজও পড়ছি এটা কোনো দিন এক হতে পারে না আপনি সত্যিকার অর্থেই যদি সালাদ আদায়কারী হন তাহলে ওই সালাদ তো আপনাকে ফায়েসাউমনকার কাছ থেকে বিরত করবে আপনি যদি প্রকৃত আল্লাহ প্রেমিক হয়ে থাকেন তো আল্লাহর প্রেম আপনার জন্য সামাজিক অন্যায়গুলি থেকে আপনাকে রুখে দেবে আপনার প্রতিরোধ গড়ে তুলবে আপনি কখনও কোনো মুসলিমের উপরে জুলুম করতে পারেন না আজকে দেখছেন না যে বিপদগ্রস্ত মানুষ হচ্ছে এবং যে সমস্ত দুর্ভিক্ষ খরা মঙ্গা দেশগুলিকে গ্রাস করছে তখন কিন্তু অন্য ধর্মের লোকেরা সাহায্যের নামে এসে আমাদের মুসলিমদেরকে বিভ্রান্ত করছে তারা মানবতার জয়গান গাওয়ার জন্য মানবতার কল্যাণ এগিয়ে আসতেছে অর্থ সম্পদ ব্যয় করতেছে বিনা পয়সায় চিকিৎসা সেবা দিচ্ছে বিনা পয়সায় শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করছে এর মাধ্যমে মানবতার কল্যাণের নামে তারা মানুষকে কিনে নিচ্ছে মানুষের আত্মা জয় করে সেখানে কুফরির বীজ বপন করে চলে যাচ্ছে দুর্ভাগ্য আমি মুসলিম আমার সম্পদ কুকিগত করে রাখলাম আমার পাশের একজন মুসলিম সে বন্দি বন্দিদশায় আছে তাকেও মুক্ত করতে গেলাম না সে অভাবগ্রস্ত আছে তাকেও আমি অভাব দূর করতে গেলাম না খোদার জালা এসে ছটপট করছে তাও আমি দেখতে গেলাম না আমি ঈদের দিনে ভালো দিনে ভালো পোশাক পরে স্বাচ্ছন্দ্য বোধ করছি আর ওই থিম অসহায়গুলি ঘরের মধ্যে কাচ্ছে এটা তো কোনোদিন মানবতা হতে পারে না মুসলিম সত্যিকার অর্থেই মানবতাকামী মুসলিম সত্যিকার অর্থেই পরোহিত ইসী এই পরোহিত ইসী মনোভাব মুসলিমের ভিতরে না থাকলে কখনো মুসলিম সত্যিকার মুসলিম হতে পারবে না এরপর রসুল সাল্লাসাল্লাম বলছেন ওমান ইসার আলা যে ব্যক্তি কোনো ময়সির যে ঋণের দায়ে সে কঠিন অবস্থার মধ্যে পড়ে আছে ঋণগ্রস্ত এই অবস্থায় যদি আপনি তাকে সাহায্য করেন আপনার সাহায্য দুইভাবে হতে পারে যে আপনি তাকে অর্থ দিয়ে বললেন তুমি ঋণটা শুধু করে দাও এটাও হতে পারে অথবা আপনি নিজেই তাকে ঋণ দিয়েছিলেন তখন আপনি তাকে চাপাচাপি করবেন না তাকে কষ্ট দেবেন না الله رب العالمين سورة بقرار دوئشو عاشين مرأة بولشن وَإِن كَانَ ذُو عُصُرَةٍ فَنَظُرَةٌ إِلَى مَيْسَرَةٌ جد كورين پورشود كوتة پارنا كاتنو تطر تحكي کونو دکتكي شجغال كوري دیتے پاتشنا تار بطي شخوج رشتنی اپنك اگي اشتحابي اجن رسول الله صلى الله عليه وسلم بولیسن من سر رهو ايون جيه خلال الله, الله تاكي نجاد دبن মিন মিনাবিমিনা যে চায় আল্লাহ তাকে কিয়ামথের এই বিপদ থেকে তাকে রক্ষা করবেন এটা যার কামনা সে যেন সহজ করে দে ওই বিপদগ্রস্ত ব্যক্তির সে বিপদটাকে দূর করে দে ঋণগ্রস্ত হয়ে আছে আপনি গিয়ে তাকে অর্থ দিয়ে সাহায্য করে ঋণটাকে দূর করে দেন অথবা আপনি নিজেই তাকে মোহলত দেন অবকাশ দেন অথবা তাকে সৎকা করে দেন মাফ করে দেন এটা তো আল্লাহ রবুল্লাহ আপনা আপনাকেই দিয়েছেন সুতরাং আপনি অপরের কল্যাণ কেন করবেন না এই পৃথিবী চিরস্থায়ী নয় হনস্থায়ী চলে যাব আমরা কার কাছে যাব কিভাবে যাব, কি নিয়ে যাব, কি অর্জন করেছি এই ব্রাতৃত্ব বোধ যদি আমাদের ভিতরে থাকে তাহলে হয়তো ওটাই পরকালে মুক্তির অসিরা হয়ে যাবে আমরা দেখেছি সাহাবাইকার রেজওয়ান্লাহে আলহিম আজমাইন তারা পরস্পরের প্রতি কত সদয় ছিলেন পিপাসার্থ হয়ে ছটফট করছেন আরেক মুসলিমের আর্থনাচ শুনে তার কাছেই পানি নিয়ে গেছে নিজে পান করেন নাই হলে ওর কাছে যাও আমার ওই ভাই হয়তো আমার চেয়ে বেশি পিপাসার্থ এটাই ছিল ইসলামের আসল দৃষ্টান্ত কিন্তু আমরা বলে গেছি তাই আসুন সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ আমরা অত্র হাদিসের আলোকে মোমিনদের পারস্পরিক বন্ধনকে মজবুত করি সাথে সাথে অভাবগ্রস্তের পাশে দাঁড়াই এবং বিপদগ্রস্তকে বিপদমুক্ত করার চেষ্টা করি আল্লাহ রবুল আয়ালমিন আমাদের সকলকে তহবিবদান করুন আয়ামিন আসসালাম আলাইকুম ও রহমাত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 थ्री जी जीरो जिरो डबल व्री टू थ्री जिरो टू इस डलर अट्ठा जिरो डबल वन थ्री टू थ्री जिनो थ्री टा पाठिएमेल कर समाधान